সামুরাহ হ্রদিলাহতালন হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আজ রাতে স্বপ্নে আমার নিকট দুজন লোক আসলেন অতপর আমরা এক দীর্ঘদেহী বিশিষ্ট লোকের নিকট আসলাম তার দেহ দীর্ঘ হবার দরুন আমি তার মাথা দেখতে পাচ্ছিলাম না আসলে তিনি হলেন ইব্রাহিম আলাহ সালাম।